বাংলা মানবতা সমাধান আজমাইন প্রিয় দর্শক মন্ডলী পিস টিভিতে আপনি ইসলামী আলোচনা শুনছেন ইসলামী প্রোগ্রাম দেখছেন বিশেষ করে ইসলামী অর্থনীতি এবং তার হালাল ও হারাম দিক নিয়ে বিভিন্ন আলোচনা শুনছেন আমাদের সঙ্গে থাকছেন আল্লাহ আপনাকে দেখ এবং দিন দুনিয়ায় উপকৃত করুন আল্লাহ মামিন আজকের পর্যায়ে এক ধর্ম ব্যবসায়ীরা এক ব্যবসার মাঝে অর্থ উপার্জন করে খায় সেটাও কিন্তু ধর্মপ্রাণ মানুষদের মনকে লুটে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয় সেটা হচ্ছে খানি করা। কোরআনের মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক শ্রেণীর মানুষ সমাজের কাছ থেকে পয়সা আদায় করে সঞ্চয় করে এটা যায়জ না আমি আপনাদেরকে আগেই বলেছি যে কোরআন শিক্ষা কোরআন পড়ার সময়ে পড়ার পর যদি আপনাকে কেউ খুশি মনে দেয় দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ দেয় সমস্যা নেই কিন্তু আপনি কোরআনকে বেসাতি বানিয়ে কোরআন পরব এত টাকা দিতে হবে আসল উদ্দেশ্য আপনার দুনিয়া কামানো যদি হয় তাহলে আপনার সমস্যা আছে কোরআন খানি করাতে কোরআন খানিতে যে সমস্ত কারি বা হাফেজ কোরআনকে ব্যবহার করে থাকেন শুধুমাত্র দুনিয়া কামাবার জন্য তারা ভুল করে থাকেন এবং এইভাবে অর্থ উপার্জন করা তার জন্য জায়জ না রসুল্লাহ বলছেন মানকর আল কোরআনা ফাল আল্লাহ যে ব্যক্তি কোরআন পড়ে তার উচিত সেই কোরআনের মাধ্যমে কোরআনের ওসিলাই আল্লাহর কাছে চাইবে আল ফাইজি কারা নাস। আল্লাহ রসুলাম ভবিষ্যৎবাণী করছেন এমন এক যুগ আসছে যে যুগে কিছু মানুষ কোরআন পাঠ করবে আর তার ওসিলায় মানুষের কাছে ভিক্ষা করবে মানুষের কাছে চাইবে কোরআন পরে মানুষের কাছে চাইবে রসুল্লাহ আলিয়া বলছেন আগের হাদিস হচ্ছে আহমদ তীর মিজি তা আল্লাহামে কোরআন শিক্ষা করো ওয়াসালুল্লাহ বিহিল জাননা আর তার ওসিলায় আল্লাহর কাছে জান্নাত চাও তার দ্বারা দুনিয়া চাইবে তোমরা জান্নাত চাও কারণ কিছু লোক আছে যে কোরআন পড়বে এবং তার দ্বারা কি চাইবে দুনিয়া চাইবে দুনিয়ার অর্থ সম্পদ ইত্যাদি চাইবে ফাইনাল কোরআন আল্লাহ কোরআন তিন ব্যক্তি শিক্ষা করে এমনিতেই তো মুসলমানরা কোরআন শিক্ষা করে না আর যদিও শিক্ষা করে কোন রকম করে আলিফুল্লাম পড়তে পারে কিন্তু মানে বোঝে না তোতা পাখির মতো পড়া আর মানে বুঝে পড়া কি এক হতে পারে না না না অধিকাংশ তোতা পাখির মতো বড় বড় হাফেজ কিন্তু বোঝে না কিছুই বড় বড় কারি কানে আঙুল ভরে সুন্দর সুন্দর ক্রাত করতে পারে কিন্তু কিছুই বোঝে না এই শ্রেণীর মানুষ যারা কোরআন পাঠ করবে কোরআন শিক্ষা করবে তার মাধ্যমে দুনিয়া উপার্জন করবে তিন শ্রেণীর মানুষ কোরআন শিক্ষা করবে অধিকাংশ মানুষ শিক্ষা করে না আবার করলে তিন শ্রেণীর মানুষ করে রাজুলুন এমন ব্যক্তি শিক্ষা করে যার দ্বারা সে মানুষের কাছে গর্ব করে আমি কোরআন পড়তে পারি আমি আরেম আমি কারি আমি হাফেজ তার ভিতরে গর্ব থাকে ভিতরে অহংকার থাকে মানুষকে তুচ্ছ করে অহংকার মানে জানেন অহংকার কাকে বলে অহংকার হচ্ছে রাসুল্লা আসালাম বলছেন আল কিবরু হক অহংকার হচ্ছে না ছোট ভাবা শিখেছেন আপনি জানেন তাকে ছোট ভাবছেন না এটা হচ্ছে অহংকার এই জন্যে অহংকারের আর একটা বাংলা হচ্ছে বড়াই বড়াই মানে কি নিজেকে বড় মনে করা আসলে সে বড় নয় বড় যে তার বড়াই সাজে কিন্তু বড় নয় ছোট হয়ে সে বড়াই করে এরই নাম হচ্ছে অহংকার। অহংকার অহংকার এখন শিক্ষা করেছেন আলেম অহংকারী আলেমের কোনো দাম থাকে না মানুষের কাছে তার দাম তার মূল্য পড়ে যায় সুতরাং এই এক শিক্ষার্থী যে কোরআন শিক্ষা করে কিন্তু তার দ্বারা অহংকার প্রদর্শন করে গর্ব করে আর এমন ব্যক্তি কোরআন শিক্ষা করে যে তার মাধ্যমে পেট পূজা করে উদর পূর্তি করে দুনিয়া কামাই করে কোরআন শিখেছি কেন তার দ্বারাই আমার সংসার চলবে এই যারা মাদ্রাসার ছাত্র অবশ্য শুরু শুরুতে সবাই শিক্ষা পারলাম না চল মাদ্রাসায় ঢুকে কমসে কম মসজিদ চালিয়ে মাদ্রাসা চালিয়ে খাওয়া যাবে প্রথম নিয়তি তাই থাকে কিন্তু নিয়তের পরিবর্তন করা যায় তাই না করছেন নাল্লা নিয়ত পাল্টো জানা যায় না ঠিক আছে নিয়ত ভুল ছিল এখন নিয়ত পাল্টে নেন প্রথমে দিনের এলম শিক্ষা করতাম কিসের জন্য দুনিয়ার জন্য কিন্তু এলম সরি এলম এমন যে আসতে আসতে নিজে থেকে নিয়তকে পাল্টে দেয় নিয়ত ইনশাল্লাহ আপনি যা নিচ্ছেন হারাম হবে না কিন্তু নিয়ত যদি একমাত্রই আপনার দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া হয় রাব্বানাতে না ফির দুনিয়া হয় আখেরাতে কোনো অংশ নেই আপনি যদি আল্লাহ প্রশংসা করছেন নাকি প্রশংসা করছে এটা না এটা নিন্দা নিন্দা প্রকাশ করছেন যে এমন শ্রেণীর মানুষ আসবে এখন তোমরা ভালো মানুষ তোমাদের মাঝে নেই পরবর্তীতে আসবে আর এমন এক ব্যক্তি যে কোরআন শিক্ষা করবে সেমাত্রী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআন শেখানোর উপরে একটা ধনুক গ্রহণ করবে হেয়ামতের দিনে আল্লাহ তালা তার বদলে জাহান নামেরা আগুনের ধনুক বানিয়ে তার গলায় বা তার গর্দানে লটকিয়ে দেবেন বুঝতে পাচ্ছেন, বিপজ্জনক কত বড় যারা আলেম যারা কারী যারা বড় বড় বক্তৃতা করছে যারা কোরআন পড়ছে কোরআন পড়িয়ে শোনাচ্ছে যারা তারাবীতে কোরআন খতম করছে যারা মুর্দার নামে কোরআন খানি করছে তাদের অবস্থা ভয়ানক কত বড় বুঝতে পাচ্ছেন যে কোরআন দিয়ে যে বেসাতি চলছে কত বড় সর্বনেশে কোরআন খানি মানে মানুষ মারা গেছে তার নামে কোরআন খানি একটা কথা মনে রাখবেন মানুষ যখন মারা যায় তখন তার জন্য কোরআন পরা কি একটা হাদিসে আছে যে তোমাদের মনোনমুখ ব্যক্তির কাছে সুরাইয়াসিন পরো তাই না সুরাইয়াসিন পড়লে নাকি তাড়াতাড়ি জান যায় এ হাদিস সহি না অতএব যে মর্তে বসেছে তার কাছে সুরাইয়া পাঠ করা সহি না এখন সেই ব্যক্তি যদি বলে বাবা আমাকে কোরআন পরে শোনা মা আমাকে কোরআন পরে শোনা মরণের ভয় এসে গেছে কোরআন শুনতে চাইছে তাকে শোনান কিন্তু ওই সময়ে কোরআন পড়তে হয় বলে কোরআন পড়া যায় না বরং ওই সময়ে কি করতে হয় তালকিন তালকিন কি লা ইলাহা ইহ স্মরণ করিয়ে দেন কারণ যার শেষ কথা লহা ইল্লাহ হবে সে জানাতে যাবে এই তাকে তাকে লাহা ইল্লা তালকিন দেন মানুষ যখন মারা যায় তারপর থেকে কবরস্থান পর্যন্ত কোথাও কোরআন পড়ার নিয়ম নেই দেখবেন যে মারা গেছে তার পাশে বসে বসে কোরআন খানি হচ্ছে তাই না আবার অনেক জায়গাতে বড় বড় নেতাদের মৃত্যু হলে পড়ে রেডিওতে কোরআন খানি চলে টেলিভিশনে কোরআন খানি চলে কি যার জন্য কোরআন তেল করা বা মাঘ ফেরাতে দোয়া করা যায় না এমন কি মুসলিমের জন্য কোরআন খানি চলে তাই না কিসের জন্য ভোটের জন্য নোটের জন্য পেটের জন্য এই ভোট নোট পেট মানুষকে বাধ্য করে কি জন্য কি করতে এমন কাজ করতে যে কাজ করা যায়জ না মুসরকিনদের জন্য দোয়া করা যায় কিন্তু তারা করে বলে রাজনীতি স্বার্থে করে পেট এমন বালায় যে মানুষকে এমন কাজেও বাধ্য করে মোট কথা কি বললাম তাহলে কবর জেরোতে গেও। কোরআন খানি নেই কোনো কোরআনের আয়াত পড়তে হয় না ঠিক আছে কোরআন খানি ফাতেহা খানি মৃত্যুবার্ষিকীতে তার মরার দিনে আবার কোরআন পরানো হয় মিলাদ পরানো হয় ফাতেহা খানি করানো হয় কুলখানি করানো হয় কুলখানি তো আপনারা জানেন ছোলা কলায় আর কি সব গোড়াগুনি হ্যাঁ জানা ঝামেলা খাতমে কোরআন করানো হয় সবিনা পাঠ করানো হয় সারা রাত চিল্লি চিল্লে মাইকে কোরআন পরানো হয় ইশালে সহাবের নামে বিভিন্ন কারি ডেকে নিয়ে এসে ঘরে খন দিয়ে বাংলাদেশের ভাষায় খন দিয়ে তার মানে খাবার দিয়ে ভোজন দিয়ে হ্যাঁ একপাড়া একপাড়া এক পাড়া কিংবা দুপাড়া করে ভাগ দেওয়া হয় আর তার মাঝে যে ফাঁকিবাজি চলে সেটাও আপনারা জানেন মাঝেভাগে বাদ দিয়ে পড়া হয় তাই না কারণ এসব বিদাত সে কথায় কান দেয় না কেউ একপাত গোস্ত ভাত কয়েকটি টাকার লোভে কোরআনকে কামায়ের মাধ্যম বানায় এক শ্রেণীর হাফেজ ও কারির দল যাদের জন্য দোয়া করা হারাম তাদের জন্য কোরআন খানি করে এমন কি অনেকে রাজনৈতিক ও মুসলিমের নামেও কোরআন খানি করে করবেই তো তারা তো আর সে কাজ মন থেকে করে না তারা বলবে যে আমরা মন থেকে করি না তো কেন মুনাফে কী করছো মুনাফে কী করছো কেন তারা তো আসলে ভাড়াটিয়া মুটে ভাড়ার জন্য যে কোনো মোট বইতে তাদের কোনো দিধা নেই প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার বাকি কথা আপনাদের কাছে পরিবেশন করা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন আল্লাহর দা কারোর অধিকার নয় একম আল্লাহ ছাড়া যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একাত যার কোন তুলনা সম্ভব নয় ইলাহা। যে আল্লাহর প্রমাণ বুঝে তৌহিদের রশি কখনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপ পুন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডিস্ট্রি বটলিনেটকনসেপন উইটনেস ডক্টর জাকির নাইক ইন অফ দেখুন सकाल सा रसुल्ला कुरान तेलावा कुर कर पवित्र कुरान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 দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলা প্রোগ্রাম পিস টিভিতে এবং ঈশ্বরিয়তের ইসলামের কিছু বিধি যা জেনে শুনে ইনশাল্লাহ উপকৃত হবে নিয়ে আশা রাখি আলোচনা করছিলাম কোরআন খানি এবং কোরআনকে নিয়ে ব্যবসা করা ব্যাপারে সমাজে এক মানুষ আছে যারা মনে করে যে তাদের আত্মীয় শিরিক করে অথবা ইসলামের বিরোধিতা করে অথবা নামাজ রোজা না করেও মারা গেলে যদি তার নামে কোরআন খানি করিয়ে দেওয়া হয় তাহলে ভাড়াটিয়া ওই সেনীর হাফেজ বা কারি ভাড়া করে আত্মীয়দের জন্য বৃহস্পতিগামী পথ অতিক্রমকারী দুলদুল খরিদ করে দেওয়া হবেলো অথবা সে দুনিয়াতে নাস্টিক ছিল আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহ আল্লাহর রসুলের কথা বলেছে যে কথা বললে মানুষ কাফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় অথচ মারা যাওয়ার পরে ধুমধাম করে তার নামে কি করা হয় কোরআন খানি করা হয় না কী জন্য মনে করে কি জানি না বিশ্বাস কি তারা হয়তো মনে করে যদি যদি কোনো কাজে লাগে অথবা রাজনৈতিক চাপে করে লোকে কি বলবে সমাজের চাপে করে অথবা দেখাবার জন্য করে যে আমরা মুসলমান দেখো আমরা মানছি কমসে কম যদি আমি নামাজ বোঝাও না করি তো হজটা একবার করে আসি ওমরাটা একবার করে আসি আর এই যেই সময়ে কোরআন খানি করে দিই তাহলে লোকে আমাকে ভাববে যে আমি মুসলিম আমাকে ভোট দেবে তাহলে বল না নোটের জন্য ভোটের জন্য আর পেটের জন্য মানুষ অনেক কিছু করে মানুষ অনেক কিছু করে কিন্তু করলে দুনিয়াতে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যায় আল্লাহ কাছে ধোকা দেওয়া যায় না আল্লাহকে ধোকা দেওয়া যাবে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি বিশ্বাস থাকে তাহলে সময় আসছে সেই সময়ে বুঝতে পারবে তোমাকে কিভাবে জবাবদিহি করতে হবে অনেক সময়ে সুনাম নেওয়ার জন্য আর সুনাম নেওয়ার জন্য কোনো ভালো কাজ করলেও কোনো কাজে দেবে বদনাম থেকে বাঁচার জন্য বদনাম থেকে বাঁচার জন্য যদি কোনো ভালো কাজ করেন কাজে দেবে তাহলে কোন বিদাত করলে কি কাজে দেবে আপনি যদি বলেন যে না আমি বিশ্বাস করি এসব নেই সরিয়েতে কিন্তু কি করব লোকে বলছে তো লোকের চাপে আপনি বিধাত জিনিস করবেন এটা তো হতে পারে না লোকের চাপে আপনি খারাপ কাজ করবেন তা তো হতে পারে না বল গান বাজনা শুনি না কিন্তু লোকের চাপ দিচ্ছে না গেলে হয় না গেলে হয় না আপনি লোকের চাপে আপনি পাপ করবেন লোকে বিষ খেতে বলে আপনি বিষ খাবেন কেন দুনিয়ার ব্যাপারটা বুঝেন আখারাতের ব্যাপারটা বুঝতে পারেন না করবেন না চুরি করবেন না অজুহাত আপনার খাটবে না অজুহাত করে আপনি যে বিধাতগুলো করবেন তা চলবে না এ কথা আপনারা জানেন খতম তারাবির সময়ে হাফেজ সাহেবরা দশ দিনে খতম করে তাই না তিন জায়গায় তার ফিট করা থাকে তিন জায়গায় হাজার হাজার টাকা পায়। আমি হাফেজ সাহেবদেরকে ছোট করার জন্য বলছি না আমি নসিহত করছি উপদেশ দিচ্ছি হাফেজ সাহেবরা একটু চিন্তা করে দেখুন তিন জায়গায় করে রেখেছেন তিন জায়গা থেকে কয়েক হাজার টাকা নেবেন দশ দিনের ভিতরে জানি না লোকে বোঝে কিনা কোরআন সেই তারাবির সাথে নবী তারাবির কোন সাথ আছে সঙ্গ আছে না সম্পর্ক আছে দশ দিনে কোরআন খতম আল্লাহনবী করেছিলেন তাহলে কি করে তারাবীর নামাজে খতম করাও জরুরি না আর আপনি খতমের নামে দশ দিনে খতম করছেন এক জায়গা আর এক জায়গা আর এক জায়গায় তিন জায়গাতে তিরিশ পা তিরিশ তো নয় দশ পাড়া করে না কপাড়া করে পড়ে ত্রিশ পারা করে তিন ত্রিশে নব্বই পাড়া পড়ে কোরআন আবার নব্বই পাড়া নেই অনেকে মনে করে কোরআন নব্বই পাড়া তাই না কোরআন ষাট পাড়া কোরআন চল্লিশ পাড়া এক এক মানুষ এক এক রকম মনে করে কোরআন তো তিরিশ পাড়াই তাকে তো খুব স্পিডের সাথে পড়তে হয় এই যে টাকা চুক্তির সাথে কোরআন আপনি পাঠ করছেন সেটা কি জায়জ হবে আমি নিজে না বলে আমি একজনের ফতোয়া নকল করছি সেটা হচ্ছে মুফতি মোহাম্মদ শফি সাহেবের ফতোয়া যে ফতোয়া তিনি তার মা লিখেছেন। তিনি বলছেন সবাব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মত ভাবে না জায়জ আল্লামা স্বামী দুরে মুখতারের সারাহ এবং শিফাউল আলিল নামক গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলিলাদিসহ কথা প্রমাণ করেছেন যে কোরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালে ফকিরগণ দিয়েছেন তার কারণ এমন এক ধর্মীয় প্রয়োজন যে তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরীয়তের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে তার মানে আপনি যে মুদারেসি করছেন ইমামতি পয়সা নিচ্ছেন কি না তো এটা আলাদা ব্যাপার এটা না হলে শরীয়তের ক্ষতি হবে আর আসল নিয়ত কি রাখতে হবে আল্লাহ সন্তুষ্টি সুতরাং এ অনুমতি সব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা একান্ত আবশ্যক এজন্যে পারিশ্রমিকের বিনিময়ে মৃতের ইশালে সবাবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া কালাম বা ওজিফা পড়ানো হারাম এ ফতোয়াকার মুফতি সাহেবের কারণ এর উপর কোনো ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয় এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পরা হারাম সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়েই গুণাগার হবে বস্তুত যে পড়েছে সেই যখন কোনো স্বভাব পাচ্ছে না যে পড়েছে সেই যখন কোনো স্বভাব পাচ্ছে না তখন মৃত আত্মার প্রতি সেই স্বভাব কি পৌঁছবে আসলে তো স্বভাবই নেই তো পৌঁছবে কি ইশালে স্বভাব হবে কি করে যদি আসলে স্বভাবই না থাকে তো ইসালে স্বভাব হবে কি ঈশাল মানে কি পৌঁছানো সেন্ট করা পাঠানো যেখানে স্বভাবই নেই সেখানে সব আপনি সেন্ট করবেন কি করে পাঠাবেন কি করে কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবিন এবং প্রথম যুগের উন্মৎগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই সুতরাং এগুলো নিঃসন্দেহে বেদাত তফসির মাহালিফুল কোরআন বাংলা অনুদিত সৌদি আরবের ছাপা পঁয়ত্রিশ পৃষ্ঠা বুঝতেই পারছেন যে কোরআন খানির এই যে ধম এই যে ধান্দা যে ব্যবসায় বেসাতি যদিও হাফেসে আপনারা শুনে রাগ করবেন তবুও ভাই আমার বলার কিছু নেই বলার কিছু নেই একটু বিবেক দিয়ে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে এমন এক জিনিস আল্লাহ আল্লাহতালা যে কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন আমরা কিভাবে জীবনে চলবো পথে পথে কিভাবে আমরা সুন্দর ব্যবস্থা নিয়ে সুষ্ঠু যাপন করব। সুশৃঙ্খলত্তা বজায় রাখব সংসারে এবং সমাজে তার জন্য কোরআন এসেছে কোরআন এসেছে জীবিত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য নয় তাই না আমরা ব্যবহার করছি মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ি না পরিনা বেশ সুন্দর রেশমির রুমালে জোরানো আছে কেউ মারা গেল তখন বিসমিল্লা বড়ো চিজ কোরআনকে বড় চিজ বলে অনেক জায়গাতে বড় চিজ ওই উপরে তাকে তোলা আছে বড় চিজ ব্যবহার হবে কখন কেউ মরলে না আমাদের উচিত না কোরআন আমাদের প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আসসালাম রমজান মাসে অনেক মসজিদে কোরআন খতম করেন সেটা কি সঠিক রমজান মাসে তারাবীন নামাজে কোরআন খতম করা তো ব্যাঠিক না কোরআন খতম যদি হয় তারাবিন নামাজে ডেলি এক পাড়া করে পড়লেন ভালো কথা সারা রমজান মাসে আপনি কোরআন শুনিয়ে দেন কিন্তু কোরআন পড়া বোঝার মতো তো পড়তে হবে কোরআনকে তো আর পাঁচশো স্পিডে আপনি পড়ে গেলেন কেউ বুঝতেই পারলো না সেরকমভাবে তো পড়লে হবে না কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে কোরআন খতম করানো এইভাবে ভাড়াটে গাড়ি নিয়ে এসে কোরআন খতম করানো কি জরুরি না কোরআন খতম করা জরুরি না এইভাবে ভাড়াটে কারি নিয়ে তারাবিন তারাবীন নামাজে কোরআন খতম করানো জরুরি না বরং তারাবীন নামাজে এমন কারি নিযুক্ত করা দরকার যাতে আপনার তারাবীন নামাজে মন বসে কেরাত শুনে আপনি মোহিত হন নামাজে মন বসে এমন না আপনি কোরআন পড়ছে স্পিডের আপনি কিছুই বুঝতে পারলেন না আমার কাছে অভিযোগ এসছে রমজানে অনেক জায়গা থেকে ফেসবুকে অভিযোগ আসে ফেসবুকে অনেকে বলে যে এই রকম কারীর পিছনে নামাজ পড়া কেমন যার পিছনে কোরআন যে কিভাবে বলছে কোরআনের শব্দগুলো স্পষ্ট হয় না এমন স্পিডে পড়ে যায় সুতরাং উদ্দেশ্য কোরআন খতমই না উদ্দেশ্য হল এমনভাবে কোরআন পড়বেন ওরাতিল তার তিল তার তিল সহকারে যাতে স্পষ্ট হয় মানুষ বুঝে মানুষের মনে হৃদয় গোলে যায় মানুষের মন গলে যায় সেই সেরকমভাবে আপনি কোরআন পাঠ করবেন খতম করাটাই টার্গেট না খতম যদি হয় তো ভালো কথা যেমন হারাবে হয় দেখেছেন মক্কা মদিনার মসজিদে কোরআন খতম হয় তারাবিন নামাজে কোরআন খতম করা হয় কিন্তু এটা জরুরি না গোপন জায়গায় রাখা আছে এটাকে যায় না যায় অথবা কোশ্চিন খরগোশের বাচ্চা আছে বাড়িতে ওটাকে যায় না যায় দুটো প্রশ্ন প্রথম হচ্ছে ছবি আছে কিন্তু টাঙ্গানো নেই ছবি প্রয়োজনে তোলা হয়েছিল সেটা বাক্সে বন্ধ আছে কিংবা কোনো গোপন জায়গায় রাখা আছে এতে কোনো সমস্যা নেই ছবি সামনে টাঙানো থাকলে সেটাই হচ্ছে বেশি ভয়ানক দু নম্বর প্রশ্ন হলো খরগোশের বাচ্চা যদি বাড়িতে থাকে জীবিত আছে তাই না সেটা মূর্তি না মূর্তি থাকলে মরা থাকলে বা তার মাটি দিয়ে বানানো খরগোশ যদি হয় কিংবা ওই চিনে মাটি দিয়ে বানানো খরগোশ কিংবা ওই প্লাস্টিকে বানানো খরগোশ যদি হয় তাহলে সেটা আনা যায় কিন্তু জীবিত যদি আপনি পোষেন যেমন হয় অনেক মানুষ মারা গেলে তার বাড়িতে আগত মেহমানদের রান্না বান্না করে এক জায়গাতে খাওয়ানো হয় বিবাহ ভোজার মতন সেটা কি যায় না যায় মানুষ মারা গেলে যে মানুষরা তার জানাজায় অংশগ্রহণ করতে আসবে তাদের মেহমানদারি করানোর দায়িত্ব ওই মরাবাড়ির নয় তার আত্মীয় স্বজনের সে দায়িত্ব পড়ে এখন যদি আত্মীয় স্বজনরা সেই দায়িত্ব পালন না করে তাহলে মরাবাড়ির লোকেরাই করতে বাধ্য হয় বাধ্য যদি হয় সমস্যা নেই কিন্তু বাধ্য হয় বলে গুরু জবাই করতে হবে পুকুর থেকে মাছ ধরাতে হবে তা না বরং যাতে করে সেই সমস্ত লোক আর যারা আসছে তাদেরও উচিত যে সেখানে খেতে যাবো খাবো এই উদ্দেশ্যে না জানা যাতে শরীর খাবো এই উদ্দেশ্যে কাছে বাড়ি হলে চলে যাও কেন খাবার জন্য বসে আছ তাদের খাওয়ার জন্য বসে থাকা উচিত না যাদের একান্ত দূরে যাওয়া যাবে না খেতে হবে উপায় নেই নিরুপায় হয়ে খেতে হবে মোট কথা ভোজ অনুষ্ঠান করা যায়জ নয় মরা বাড়িতে ভোজের অনুষ্ঠান জায়জ নয় কারণ সাহাবারা বলছেন যে মরা বাড়িতে ভোজের অনুষ্ঠান করা আমরা জাহেলিয়াতের সেই নিষিদ্ধ প্রথার মধ্যে সামিল করতাম জালা সুশাসন নিষেধ করেছেন তাতে মরা বাড়িতে ভোজ অনুষ্ঠান করা যাবে না সেখানে জমায়ে থাকে ভোজ অনুষ্ঠান করা অনেকে গুরুজবাই করে অনেকে মাছ ধরে হ্যাঁ লোকদেরকে খাওয়ায় মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ায় গ্রামের লোকদেরকে খাওয়ায় আশেপাশের গ্রামকেও খাওয়ায় এবং যারা আত্মীয় স্বজন তো খাবেই শুধু ভোজ অনুষ্ঠান যায়জ না সাল্লাহ নবীন মোহাম্মদ ওলা আলি ওসাহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গ্রান্টি দিয়েছেন আমি এই গ্রন্থকে না রাখবো এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন যা সব থেকে পবিত্র বইমিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন কাল রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but a meaning should be to spread the message to Allah's mind. To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekun career guidance. Aaj raat, shade time, aap poonoh shamprachar. Shakaal shade no tae bangladeshe. Bangla hai. Oh, मुस्लिम अबर्जन के इसलमर दीब इन बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती बृहस्पतिवार सन्धार साढ़े पांच टापुन सम्प्रचार सकाल छंगे बीस टी बांगल्